মুগিরা ইবনু সুবাহ রেলা দালাহান হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলে তিনি মুগিরা পানিসহ একটা পাত্র নিয়ে তার অনুসরণ করলেন অতঃপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রাকৃতিক প্রয়োজন শেষ করে এলে তিনি তাকে পানি ঢেলে দিলেন আর তিনি সাল্লাহ আল সাল্লাম অজু করলেন এবং উভয় মজার উপর মাসফ করলেন